আলহামদুলিল্লাহ রবীলআ ওসলাত আশ্ফিলাম ওসঈদী নদী ও আশফা সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আরহামক আজকে আমরা ধারাবাহিক আলোচনা শুরু করবো সহ বুখারি থেকে কিতাবুল রেখাক অধ্যায়ের ছয় হাজার চারশো সাতানব্বই নব্ব থেকে হদাহ করেছেন النومة فتقبض الأمان من قلبه فيظل أثرها مثل أثر الوقت ثم ينام النومة فتقبض فيبقى أثرها مثل المجل كجمر دحرجته على رجلك فنفط فطراه منتبرا وليس فيه شيء فيحبه الناس يتبايعون ولا يكاد أحدهم يؤدي الأمانة فيقال إن في بني فلان رجلاً أميناً ويقال للرجل ما عاقله وما أضرفه وما أجلده وما في قلبه مثقل حبة خردل من إيمان ولقد أتى زمان وما أبالي أيكم بايعت لإن كان مسلماً رده علي الإسلام وإن كان نصرنياً رده علي سعيه فعم اليوم দর্শক মন্ডলী আজকের ফারি বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাম থেকে তিনি বলেন্লাম আমাকে একটি বিষয় দুটো হাদিস তিনি একটা অলরেডি আমি ইতিমধ্যে পেয়ে গেছি আরেকটা আমি ইন্তজার করছি রাসুল্লাহ সাল্লি সাল্লাম একটি বিষয়ে ওনাকে দুটো হাদিস দুটো বক্তব্য দিয়েছেন তার একটা উনি ওনার জীব দশায় বলেন যে আমি পেয়ে গেছি তার প্রমাণ দেখতে পাচ্ছি আর আরেকটা আমি ইন্তজার করছি এরপরে তিনি বললেন যে আমানাত এমন একটি জিনিস যে হাদিসটিও আমানাথের উপরে আমরা যদিও ইতিমধ্যে একাধিক শেষণে আমানাতের উপরে আলোচনা শোনার সুযোগ পেয়েছি এরপরে ইমাম বুখারি রহমতুল্লাহ আলী আবার এনেছেন তিনি যে হাদিসে বলেছেন আমানতদারি উঠে যাব এই হাদিসের কারণেই তিনি আবার এটাকে নিয়ে এসছেন কিভাবে আমানতদারি প্র্যাকটিস হয় এরপর আস্তে করে উঠে যায় এবং লোকেরা এক পর্যায়ে আমানতদার ছিল পরে তারা আমানতের খেয়ানত করা কিভাবে শুরু করে দিবে। তার এক্সাম্পল বা তার বর্ণনা দেওয়ার জন্য হাদিসটি এসেছে তিনি বললেন যে আমারনাথকে আল্লাহ তালা মানুষের অন্তরে একেবারে ভালো করে নাজিল করেছেন অন্তরের মধ্যে আমারনাথের গুরুত্ব উপলব্ধি করার মতো যথেষ্ট বিবেক এবং জ্ঞান আল্লাহতালা দিয়েছেন মানুষের স্বাভাবিক বিবেক বুদ্ধি এমন কি মুসলিম না হলেও একজন ইনসানের পক্ষে আমানতদারি একটা ভালো জিনিস এটা বুঝতে কষ্ট হওয়ার কথা নয় আমার নষ্ট করা একটা ক্রাইম একটা অপরাধ এটাও সাধারণত মানুষ বুঝে এটা আল্লাহ তালা মানুষের অন্তরে নাজিল করে দিয়েছেন যে সমস্ত ভালো গুণাবলী দিয়ে মানুষকে আল্লাহ তালা বুঝার জন্য তৌফিক দিয়েছেন তার মধ্যে আমানা অন্যতম। প্রত্যেক মানুষকেই আল্লাহ তালা ভালো মন্দ বোঝার তৌফিক দিয়েছেন সে কথা সুরা শামসে আল্লাহ তালা এসাদ করেছেন কসম যে নফসকে আল্লাহ তালা ঠিক মতো সৃষ্টি করেছেন ঠিক মতো রেখেছেন বরাবর করে তাকে যেভাবে করা দরকার সেইভাবেই নাফ্সকে আল্লাহ তালা তৈরি করেছেন তার মধ্যে ভালো গুণ মন্দ গুণ দুটোই দিয়েছেন ভালো জিনিসের চাহিদা মন্দের প্রতি আকর্ষণ দুটোই মানুষের ভিতরে সমান্তরালভাবে আছে যে ভালো হতে চায় সে ভালো গুণগুলোকে উৎকর্ষ সাধন করে সেগুলোকে প্রপার মেনটেন করার চেষ্টা করে আর যে ব্যক্তি মন্দ গুণগুলোকে লালন করে সেগুলোর দিকে ঝোক বাড়িয়ে দেয় সে নাফ্সকে আরও পলিউটেড করে কলুষিত করে ফেলে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ আল্লাহতালা আমাদের অন্তরের মধ্যে বিবেকের মধ্যেই যে সমস্ত ভালো জিনিসের বুঝ দিয়ে দিয়েছেন ঢেলে দিয়েছেন সেটা হচ্ছে অন্যতম যে আমানতটা ভালো জিনিস আমানতারি পালন করা উচিত এরপরে সুম্মা আলী মোমিনা সুন্না এরপরে তিনি মুসলিম উম্মার কথা বলছেন বিবিকের পরে আল্লাহ তালায় আমাদেরকে মানবতাকে উদ্ধার করার জন্য ভালো গুণ ভালো করে শিখানোর জন্য কোরআন আদিল করেছেন মুসলিম জাতি কোরআন পরে কোরআন থেকে আমানাতের গুরুত্ব আরও বেশি করে উপলব্ধি করে সুম্মা আলিমিনার সুননা এরপরে সুননাথ থেকে তারা শিখেছে হাদিদগুলো অনেকগুলো হাদিস আমানাতের গুরুত্ব সম্পর্কে আমাদের কাছে বক্তব্য রেখে গেছেন যেগুলো আমরা শুনেছি এভাবে করে ওনাদের জমানায় সাহাবাই কারাম আল্লাহর পক্ষ থেকে ফিতরাতান বাই নেচার যে আমানাতের নলেজ পেয়েছেন বা বিবেক পেয়েছেন সাহাবাইকার এভাবে প্র্যাকটিস করেছিলেন ওনাদের মধ্যে আমানত দাঁড়িয়ে সামান্যতম কমতিও ঘটেনি এরপরে তিনি বললেন যে নবী করিম সাল্লাহ সাল্লাম আমাকে বলেছেন যে আমানাত উঠি যাবে একসময় আমানতটা উঠি যাবে মানুষের দিল থেকে তার বর্ণনা দিয়েছেন ইয়না মুর রাজুলু আর না উমা লোক ঘুমিয়ে যাবে ফাতুকবাদুল আমান আমিন কলবি ঘুমের মধ্যেই তার অন্তর থেকে আমানতটা উঠে যাবে ঘুমের মধ্যেই আমানতটা উঠে যাবে যখন সে ঘুম থেকে উঠবে তখন অলরেডি তার আমানতকে লুজ করে ফেলেছে সে আমানতের এই গুণ তার কাছ থেকে চলে গেছে ফয়াজ আল্লু আসারুহা মিসলে আসারেল ওয়াকথ তার অন্তরের মধ্যে আমানত দাঁড়ি নেই একসময় তো আমানত দাঁড়ি ছিল তার একটু দাগ এখন আছে শুধু কোন জিনিস যখন আমরা কোন জায়গা থেকে উঠে ফেলি তার একটা দাগ থেকে যায় তাই না দাগটা আছে শুধু চিহ্ন আছে যে একসময় এখানে আমানত ছিল এখন আর নেই অন্তটা আমানত থেকে খালি হয়ে যাবে এরপরে সুম্মাই নাম নৌমাতা ফাতুক বাদু ফাইয়াব আসআর হাম্মা জাল এরপরে তার আমানত আরও উঠতে থাকবে আরও কমতে থাকবে এরপরে যখন আরও বেশি কমে যাবে তখন মনে হবে যে দাগটা আর একটু বড়ো সেই দাগটার মধ্যে আরও গভীরভাবে ক্ষতের মতো হয়ে আছে একটু ক্ষতের মতো এরপরে সে আবার ঘুমাবে তারপরে তখন সেটা আবার চলে যাবে আরও উঠে যাবে মনে হবে যেন এখন দাগটা এত বেশি যে একটা জ্বলন্ত কয়লা যদি কারো পায়ের পরে যে গড়িয়ে যায় তাহলে যেভাবে জ্বলে যায় জলার কারণে জিনিসটা একটু ফুলে উঠে এরকম হয়ে যাবে যে মানুষের অন্তর থেকে এমনভাবে চলে যাবে এক সময় ছিল এখন আর নেই আমানত এভাবে উঠে যাবে উঠতে উঠতে ইকাল রাজুলি ম্যা আ কালাহু ফয়াসবাহ না সুয়াতে বা ইয়াউন এরপরে পৃথিবীতে এভাবে জেনারেশন পরে জেনারেশন সময় পরে সময়ে আমানত ক্রমান্বয়ে উঠতে থাকবে ক্রমান্বয়ে কমতে থাকবে ক্রমান্বয়ে কমতে থাকবে তারপরে মানুষ যখন পেচাকিনা করবে লেনদেন করবে ট্রানজ্যাকশন করবে তখন দেখা যাবে ফালাই আমানা খুব কমই পাওয়া যাবে পাওয়াই যাবে না মনে হয় যে কেউ আমানত দাড়ি রক্ষা করছে এমন দিন আরো সামনে আসবে যে আমানত দাড়ির এত অভাব হবে শত তার এত অভাব হবে ফাইক ইন্না, ইন্নাফি বানি ফুলান রাজুলান আমিনান শেষ পর্যন্ত গোটা কবিলার মধ্যে গোটা বংশের মধ্যে গোটা এলাকার মধ্যে হয়তো লোকেরা বলবে ওই একটা লোক আছে যে ব্যক্তিকে আমিন বলা যায় বিশ্বস্ত বলা যায় বিশ্বস্ততা আর আমানত দ্বারি ওই একটা লোকের মধ্যে পাওয়া গেল গোটা এলাকার মধ্যে কমতে কমতে এই পর্যায়ে চলে আসবে এরপরে আরো অনেক লোক আছে তারা নিজেদেরকে আমাদেরকে আমানত দ্বার হিসাবে পেশ করবে বিশ্বস্ত হিসেবে সৎ হিসাবে প্রমাণ করার জন্য খুব চেষ্টা করবে তাকে দেখলে মনে হবে ম্যাহু অনেক বুদ্ধিমান লোক অনেক জ্ঞানী ওমা আদ রাফাহু দেখতেও খুব মানানসই ভ্যারি স্মার্ট ওমা আজ্লাদাহু তার সবর এবং ধৈর্য শক্তিও খারাপ না ভালোই আছে অন্যান্য গুণাগুণগুলো অনেক আছে যেগুলো মানুষকে ভালো ইমপ্রেশন দেবে কিন্তু অরিজিনালি দেখা গেল ওমা ফিকাল হাবিন ইমান আসলে তার অন্তরে ইমানের সামান্য সরিষা পরিমাণও নাই কিছু নিজেকে এত ভালো এত বুদ্ধিমান এত স্মার্ট এত যোগ্যতাসম্পন্ন এগুলো প্রমাণ করবে এবং লোকেরাও তাই মনে করবে কিন্তু তার অন্তরটা ইমান থেকে খালি আর ইমান থেকে যখন খালি হয় তখন কে আর আমানতের আশা করা যায় আশা করা যায় না এরপরে তিনি বললেন ওলাকাদ আতা আলাই জামা উবালি আই কুম্বাৎ আমার উপরে এমন সময় এসেছে অর্থাৎ রসুল্লাহ সাল আল সাল্লাম যখন আমাদেরকে ইসলামের দাওয়া দিলেন ইসলাম কবুল করলাম মদিনা সমাজ একটা ইসলামী সমাজের রূপ গ্রহণ করলো ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেল তখন আমাদের মধ্যে আমানত নাই এরকম চিন্তা করা লাগেনি তুমি যে কোনো লোকের সঙ্গেই লেনদেন করতে পারো আমি কোনো পরোয়া করি না কার সঙ্গে লেনদেন করছি আমার দুশ্চিন্তা করা লাগবে না যে লেনদেনে আমি ঠকে যাব কি না আমার আমানত দাড়ি নষ্ট হবে কি না আমাকে এখানে ঠকানো হবে কি না আমার সঙ্গে প্রতারণা করা হবে কিনা এইগুলার কোনো চিন্তা নাই এত সততার সমাজ এত আমানতদারি সমাজ এত বিশ্বস্ততার সমাজ আমরা পেয়েছি নবী করিম সাল্লামের সংস্পর্শে এসে এত সুন্দর সমাজ আমরা চোখে দেখেছি এনজয় করেছি উপভোগ করেছি উনি নিজেই বলছেন নবী করিম সাল্লামের ইন্তেকালের পরে সাহাবে হদাইফা বলেন রাজি আল্লাহ আনি একটু সময় পরে বলছেন একটা জরুরি কথা আমরা একটু ব্রেকে চলে যাই ইনশাআল্লাহ ব্রেকের পরে সেই কথাটা হাদিস থেকে আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ অবিল্লাহ তফিকলাম আলাইকুম আহমতুল্লাহ আসসালাম দর্শক মন্ডলী আমরা বিরতির পূর্বে আলোচনা করেছিলাম কিভাবে আমানত মানুষের দিল থেকে উঠে যাবে ঘুমের পরেই মানুষে আমানত হারিয়ে উঠবে কমতে থাকবে কমতে থাকবে পরে সাহাবি অদয় সরাদু বলছিলেন যে এমন সমাজ দেখলাম মদিনার সমাজে আমানত দ্বারে কোনো অভাব নেই কোনো কমতি নেই যে কোনো লোকের সঙ্গে লেনদেন করা যায় লাইন কেন মুসলিমান রাদ্দাহু আলাই আল ইসলাম মদিনার সমাজে সে লোকটা যদি মুসলিম তাহলে আমার চিন্তা নাই কারণ ইসলাম এবং ইমান তাকে বাধ্য করবে আমার আমানত ফেরত দিতে কারণ ইমান এবং ইসলাম তাদের দিলে এত মজবুত আমানতারি হারানোর কোন আশঙ্কা করা যায় না ইনকান ইয়ান রাদ্দাহু আলি সাইহ আর এই আমাদের ইসলামী সমাজে তখন যদি সে অমুসলিম হয় খ্রিস্টান হয় বা যে কোনো অন্য ধর্ম অবলম্বী হয় তাহলে রাদ্দাহু আলিহে সাহ সে যদি অস্বীকার করে অথবা দিতে চায় না তাহলে তার ভয় আছে যে এখানে সিস্টেম কাজ করছে এখানে বিচার ব্যবস্থা আছে রাষ্ট্রীয় বিধিবিধান কাজ করছে তাহলে যিনি গভর্নর আছেন অথবা দায়িত্বশীল আছেন সরকারি কর্মকর্তা আছেন তিনি অ্যাকশন নেবেন এবং আমার পাওনাকে আদায় করে ছাড়বেন এই ভয়ে কোনো অমুসলিম ও আমানতকে ডিনাই করার কোনো সুযোগ ছিল না তখনকার ইসলামী সমাজ এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় এমন সুন্দরভাবে রাষ্ট্রীয় বিধিবিধান সিস্টেমটা কাজ করেছে তো এই ছিল ওনার অভিজ্ঞতা যে রসুলুল্লা সাল্লা আসেমের সময়ে এবং তারপরেও সাহাবিদের খেলাফতের রাশেদার সময়ও তাই আমরা এনজয় করেছি ভোগ করেছি এরপরে শেষের দিকে এসে উম্মতের মধ্যে যখন আস্তে আস্তে কিছু ভেজাল ঢুকা শুরু হয়ে গেল তিনি এখন বলেন যে ওয়ালাকাদ আতা আনহুনের জীবনের শেষ দিকে বলছেন কিন্তু এখন আমার এই সময়ে আমি আর আগের মতো পাচ্ছি না সবার সঙ্গে এখন আর আমার কাজ কারবার করার হিম্মত হয় না বিশ্বাস করতে পারি না আমাকে চেক করতে হয় এখন আমি বাছাই করা লোক দেখে যাদের উপরে বিশ্বাসতা আছে অমুক এবং অমুক এই জাতীয় লোকের সঙ্গে আমাকে কাজ কারবার করতে হবে আমার ডিলিং করতে হবে ট্রানজ্যাকশন করতে হবে এবং আমার আমানাতের ব্যাপারে আমার চিন্তা থাকবে না কিন্তু বাদবাকি যারা আছে অনেক কি চিনি না সমাজের অনেক লোক আছে তাদের মধ্যে আমানত উঠে যাওয়ার পাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এটা যদি একজন স্বাভাবিক জীবনে হয় হদাই ফারাদি আল আনহু সময়ে তখনই আমানত উঠে যাওয়া শুরু হয়ে গেছে এখন আমাদের সময়ের কি অবস্থা এরপরে হাদিসটির শুরুতে যেটা এসেছে যে মানুষের অন্তর থেকে আমানত উঠে যায় ঘুমের কারণে এই কথার অর্থ কি অর্থে এই নয় জাস্ট ঘুমালো আর আল্লাহ তারা চট করে উঠে নিয়ে গেলেন তার মানে হচ্ছে মানুষের চিন্তা চিন্তাভাবনার বিকৃতি শুরু হয়েছে সে ঘুমের আগেও চিন্তা করেছে শুয়েশুই চিন্তা করেছে অমুকের টাকা কীভাবে আত্মসাত করতে পারি বধ চিন্তা করেছে বধ প্লান করেছে অসৎ পরিকল্পনা করেছে যার ফলে এবং সিদ্ধান্ত নিয়েছে আর ওই সময় ওই সিদ্ধান্ত নিয়ে ওই চিন্তা নিয়ে সে আছে। আর ঠিকই তার এই অপচিন্তা তার মধ্যে এই পরিবর্তন এনে দিয়েছে এটা হলো মূল কথা এরপরে আমরা ইমাম বুখারি রহমতুল্লাহ এই পরবর্তী হাদিসটাতে আমানাতের ধ্যানাতের উপরে যে কথাটা বলেছেন সেটা দিয়েই এই বিষয় আমরা ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। ছয় হাজার হাদিস এখানে তিনি আবদুল্লাহিন অমর রাজিউল্লাহমা থেকে করেছেন তিনি বলেছেন করলেন মানুষের অবস্থা হচ্ছে একশো উটের মতো যেখানে তুমি একটা উটো পছন্দ পাবে না বসার জন্য তোমার সফর করার জন্য তোমার ব্যবহার করার জন্যে একশোটা উঁটের মধ্যে সবগুলো উটি ভালো না লম্বা সফরে গেলে শান্তি পাওয়া যায় না কত একশোর মধ্যে একটা উট তোমার বেশি পছন্দ হবে ভালো পছন্দ হবে সব দিক থেকে ঠিকঠাক গনে গনে একশো তা নয় একটা এক্সাম্পল তিনি দিয়েছেন যে সব উঁটি যে তোমাকে দূরের সফরে সাহায্য করবে তোমার জন্য ভালো হবে নট নেসেসারি এই উটের থেকে পছন্দ করতে গিয়ে তিনি বলেছেন যে মানুষের মধ্যে অবস্থাও তাই তুমি একশো মানুষের মধ্যে একটা ভালো মানুষ বাসাই করে পাওয়া খুব কঠিন হয়ে যাবে এটা ঠিক কিনা আপনি যদি এক্সাম্পল নিতে চান তাহলে দেখবেন যে আপনি আত্মীয়তা করতে চান এত ক্ষতাক্ষতি করা লাগে কেন ভালো পাত্র ভালো পাত্রী পাইতে কয়েক মাস নয় শুধু কয়েক বছর দেখা দেওয়া অপেক্ষা করা লাগছে ঘোরাঘুরি করা লাগছে খুব ভালো খবর পাওয়া গেল দেখলাম পরে দেখা যায় যে অন্য উল্টা পাল্টা খবর আছে একদিক মিলে তো আরেক মিলে না ঠিক তেমনি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে শেয়ারে বিজনেস করবেন পার্টনারশিপ নেবেন কার সাথে করবেন খোঁজাখোঁজি করেন আমার কয়জন পাওয়া যাবে তাহলে মানুষের অবস্থাও তাই যে একশো মানুষের মধ্যে একটা ভালো খুঁজে পাওয়া যায় না এটার এক্সাম্পলই তিনি দিয়েছেন অনেক কিছুর ব্যাপারে আপনি আমানতদারি করা আপনার নেতা নির্বাচন করা এভাবে করে পাত্রপাত্রী বাসাই করা আত্মীয়তা সম্পর্ক করা ব্যবসা বাণিজ্যের শরিক বানানো পার্টনার বানানো থেকে শুরু করে এমনকি আপনি একটা লোককে দিয়ে বাড়িঘর কাজ করাবেন রাজমিস্ত্রি রাজমিস্ত্রিটা কন্ট্রাক্টর খুঁজবেন কে করে দেবে কয়েকজন পাওয়া যায় ভালো সৎ সব জায়গায় ক্রাইসিস এবং এই ক্রাইসিস থেকে নবী করিম সাল্লাম পানা চেয়েছেন কোন কোনো সময় আল্লাহ তালার কাছে দোয়া করেছেন আল্লাহ দেয় না তাহারি রেজাল্ট যে আল্লাহ আপনার কাছে ঋণগ্রস্ত হওয়া থেকে পানা চাই আর মানুষের দুর্ব্যবহার কঠিন অথবা মানুষের ক্রাইসিস যে ভালো মানুষ পাওয়া যায় না সব মানুষ খারাপ হয়ে গেছে এই অবস্থা থেকে আপনার কাছে পানা চাই আল্লাহ আল্লাহতলা সেই কথা কোরআনে পাকে বলেছেন অলাকি না সেলাই আলমন অধিকাংশ মানুষই বুঝে না অবুজ মনে হয় যেন বিবেক কাজ লাগায় না বিবেকহীন হয়ে যায় স্বার্থপর হয়ে যায় মানুষকে শোষণ করে জুলুম করে কষ্ট দেয় তাহলে এইভাবে আপনি দেখবেন যে ভালো মানুষ পাওয়া এত দুষ্কর ক্রাইসিস হয়ে গেছে এটা সংকট মানুষ পাওয়ার তারা অবশ্য আল্লাহ আল্লাহতালা বলেছেন দেওয়ালাকিনা আকসারুন অধিকাংশ মানুষ জানে না তার অর্থ এই যে তিনি পরেপেক্ষা করেছেন নিজেই আয়াতের মধ্যে আর রোমের ছয় থেকে সাত অধিকাংশ মানুষ যা জানে সেটা হচ্ছে দুনিয়ার বাহ্যিক বিষয় আশায়গুলো দুনিয়ার বৈষয়িক বিষয়গুলো সম্পর্কে তাদের ভালোই জ্ঞান আছে কোনখা দিয়ে ব্যবসা বাণিজ্যের উন্নতি করবে কিভাবে আরেকজনের সম্পত্তি নিজের ভিতরে ঢুকাবে এই সমস্ত স্কিল যোগ্যতার ব্যাপারে কমতি নাই কিন্তু আখেরাতের ব্যাপারে গাফেল এটা হলো অধিকাংশ মানুষের অবস্থা এই জন্য তাদের ইমানি দুর্বলতা আমানত হারানো এই অবস্থা এই যে মানুষের সংকট এটা কিন্তু অনেক আগে থেকে শুরু হয়েছে কি গ্রিক দার্শনিক ডিউ সে একদিন এই জিনিসটা বোঝানোর জন্য মানুষকে মুসলমানদের মধ্যে যেমন কমতি আছে অমুসলিমদের মধ্যেও আছে সেই দার্শনিক মানুষকে দিয়ে কি জন্য সে উত্তর দেয় একজন ভালো মানুষ খুঁজি ভালো মানুষ খুঁজি তার মানে ভালো মানুষ নাই সৎ মানুষ নাই এমন কমতি এমন ক্রাইসিস তাহলে যুগে যুগে এটা হয়েছে কিন্তু আল্লাহ মানুষকে অন্তরের মধ্যে বিবেকের মধ্যে যে জ্ঞান দিয়েছেন সৎ সততা বিশ্বস্ততা আমানতারি কত ভালো জিনিস এই জিনিসটাকে আরও কনফার্ম করেছে আরও মজবুত করেছে কোরআন হাদিসের জ্ঞান যেখানে মানুষকে আল্লাহ তালা আখ সম্পর্কে সতর্ক করেছেন যে আখরাতের জবাবদিহি করা লাগবে কোন জায়গায় যদি অসততার পরিচয় দেই দুর্নীতির পরিচয় দেই প্রতারণার পরিচয় দেই বিশ্বাসঘাতকতার পরিচয় দেই এই যে আখেরাত সম্পর্কে গাফেল হয়ে যাওয়া এটা হচ্ছে সবচেয়ে বড় মেইন কারণ কেন মানুষ এত স্বার্থপর দুর্নীতিপরায়ণ হয়ে যায় যদি আখেরাতে জবাবদিহিতা যদি মানুষের মনে গভীর হয়ে যায় আল্লাহর ভয় আখরাচের জবাবদিহিতার ভয়ে তাহলে তার পক্ষে এই ধরনের আমানতের খেয়ানত বিশ্বাসঘাতকতা এবং বিশ্বাসভঙ্গ আত্মসাত করা এই সমস্ত দুর্নীতিতে ব্যস্ত হয়ে যাওয়া লিপ্ত হয়ে যাওয়া এগুলা থেকে দূরে থাকা তার পক্ষে সম্ভব যদি আখরাতের প্রতি জ্ঞান থাকে ইয়কিন থাকে বিশ্বাস থাকে আর এটা না থাকলে বিবেকের কারণে কেউ কেউ বিবেকের তাড়াই করবে নাও করতে পারে এই জন্য আমরা যারা মুসলিম আছি আমাদেরকে আল্লাহ তালা যেমন বিবেকদান করেছেন সবার মতো অতিরিক্ত আল্লাহতালা কোরআন এবং হাদিসের যে জ্ঞান দিয়েছেন আখরাতমুখী হওয়া সেটাকে যদি আমরা অ্যাডপ্ট করতে পারি আমাদের জীবনে প্রয়োগ করতে পারি গ্রহণ করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমাদের সমাজের মধ্যে বিশ্বাস বাড়বে আমার দ্বারে বাড়বে এই ধরনের আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা সবাই বিশ্বাস করি কেয়ামত একদিন হবে তো কেয়ামতের যে বিচারের মাঠ হবে সেটা কি এই জমিনটাই সমতল হয়ে বিচারের মাঠ হবে এটা করোনা দিচ্ছে কি বলা আছে সম্পর্কে আমি জানতে চাই কেয়ামত যে অনুষ্ঠিত হবে কোথায় হবে এই পৃথিবীতে হবে না অন্য কোন জায়গা হবে তাই না এটাতে প্রশ্ন কেয়ামতের আগে কুল্লুমান আলাইহা ফান যা কিছু আছে সব ফানা হয়ে যাবে শেষ হয়ে যাবে তাই না তখন এই পৃথিবী আর থাকবে না এই আকাশ থাকবে না এই জমিন থাকবে না সব শেষ হয়ে যাবে সাত জমিন সাত আকাশ কিছু থাকবে না আল্লাহ তালা আর ছাড়া আর কিছুই থাকবে না সব শেষ হয়ে যাবে তখন তো নতুন অস্তিত্ব আরবে। যা এখন দেখছেন এগুলার বয়স শেষ হয়ে যাবে কাজেই যেহেতু এই পৃথিবী থাকবে না এই জন্য আপনি জায়গাটাকে এখন পয়েন্ট করতে পারতেছেন কোথায় হবে এটা সব কিছু শেষ হয়ে গিয়ে এরপরে আল্লাহ আখ আখেরাতে যে ময়দান তৈরি করবেন আখ যে হাঁসের ময়দান বিচার জান্নাত জাহানাম সেরাত এগুলোই থাকবে আর কিছু নেই আল্লাহ তার আড়স তো আছেই এভাবে করে একটি নতুন জায়গা হবে কাজেই সেটা এই পৃথিবীর এই আকাশ এই জমিনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই ভ্যারি ইরিলিভেন্ট নট অ্যাপ্লিকেবল অ্যাট অল আল্লাহ তালা আমাদেরকে আখ রাতে জবাবদিহিতার জন্য প্রত্যেকটি কাজেকর্মে আমারত্বার সততার পরিচয় দেওয়ার তফিক দান করুন আমার এবং সততার জন্য আমাদের জীবনের অন্যতম ইনশাল্লাহ গুণ হয়ে যায় অবিল্লাহ তফিৎ আসসালামু আলিকুম রহমতুল্লাহ ববরাকাত